বাংলা মানবতা সমাধান আলাহ আব্লাহ আহ অল্লাহ শুক্র দর্শক শ্রোতা আমরা আর आयोजन अपन सामने रेखे हे श्कर दृश्यपटा से आलोचना ठीक सुचारूरूपे अपन का समय स्वल्पतार कारण तुम्हें धरते पर आसन तई दर्शक श्रोतर आवेदन प्रेक्षी शीर्क दृश्यपटर पर आलोचना दीची और ये आलोचना उपहार देर आलो जरा আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই এনেছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শেখ আবাই আরো রয়েছেন এবং রয়েছেন শেখ আজ্জামান বিন আব্দালাম আল মাদানীলকুমাত উপস্থাপনায় আমি জাহাঙ্গীর উৎস এমনি এমনি হয় না উদ্ভব ঘটানো হয় তবেই শির প্রকাশিত হয় মানে ব্যাপক হয় সমাজে তা আমরা বলছিলাম একটা যে হয়তো জনসাধারণের ভাষায় বলছি আমাদের মতোই দেখতে কিছু আলেম বা তাদের দৃষ্টিতে হুজুর টাইপের লোকেরা অনেক ধরনের শিল্পের উদ্ভব ঘটিয়েছেন যার আমরা কিছু নমুনা ইতিপূর্বে গ্রহণ করেছি ঠিক এমনিভাবেই জনসাধারণ সাধারণ কোনো জ্ঞান নেই কিন্তু শিল্প উদ্ভবের জ্ঞান ঠিকই আছে তাকে কেউ বলে দেয় না সে নিজের থেকেই নানান ধরনের বিশ্বাস আবিষ্কার করতে থাকে যেমন অনেক বিষয় এরকম এসেছে দেখা যায় যে অনেক সাধারণ পাবলিক তাদের অনেক সময় অভিজ্ঞতার কথাও বলে আমি ইতিপূর্বেও হয়তো কোনো পর্বে বলেছিলাম যে আমি এক গাড়িতে ছিলাম টেম্পু ছোটো গাড়ি আমি ছিলাম আর কয়েকজন যুবক তারা বলতেছে যে আমাদের বাবা এত ক্ষমতা ধর যে আল্লাহর কাছে চাইলে যত তাড়াতাড়ি পাওয়া যায় না আমাদের বাবার কাছে চাইলে তার চেয়ে বেশি তাড়াতাড়ি পাওয়া যায় এটা এই যুবকদের আবিষ্কৃত সাধারণ পাবলিক যে সির্ক উদ্ভবে ভূমিকা রাখে তার একটা নমুনা এরকম কথা আমরা কখনো শুনি নাই কী পাওয়া যায় না সাধারণত যে সির্কের যে নমুনা বিভিন্ন ধরনের আমরা শুনলাম তারপরে দেখা যায় অনেক জনগণ যাদের হয়তো দিনের জ্ঞান নেই তো জ্ঞান নেই তার একটা অসুখ বিসুখ হলো বাস গরিব হলো ডিমটা নিয়ে মাজারে পাঠিয়ে দেয় কবর দরগা দরবারে পাঠিয়ে দিচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা বলছি যে খানকায় পাঠিয়ে দিচ্ছি যত বড় বিপদ তত শিরমুখী হতে দেখা যায় ছোট মোটো বিপদ হলে ডিম দিয়ে সারাইতে চাই আদৌ কি এটা কোনো ব্যবস্থা মুরুগ নিয়ে যায় আমি অভিজ্ঞতা অর্জনের জন্য এক মাজারে গেলাম তো দেখছি যে খারাপ লাগতেছে এই আসতে আসছে মুরুগ আসছে খাসি আসতেছে তা আমার তাৎক্ষণিক যে সামর্থ্যটা আমি বাধা দেওয়ার চেষ্টা করি তো বললাম মুরুগ নিয়ে আসতেছে খাসি নিয়ে আসতেছে কুমিরকে খাওয়াবে এবং তারা খুব আগ্রহ উদ্দীপনার সাথে লক্ষ্য করতেছে ওইখানে মুরুগটা রাখা হয়েছে মুরুগ নিয়ে আসতেছে খাসি নিয়ে আসতেছে তারপর আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম যে এখানে এখানে আপনারা এইগুলো আসতেছেন কেন কি হবে ওনার কি ক্ষমতা আছে ওনার যদি ক্ষমতা থাকতো তো আত্মরক্ষাটা তো করতে পারতো উনি আজকে কবরে ঢুকেছেন যে আল্লাহ জীবিত চিরঞ্জীব কখনো মরবেন না সেই আল্লাহ তু বর কতলাকে আপনি রেখে এখানে কি করতে এসছেন আল্লাহ কি এই জায়গায় থাকে না আল্লাহ তুবর কতলা প্রত্যেক জায়গায় আমরা তো বলি সর্বত্রে বিরাজমান সর্বত্রে বিরাজমান মানে কি আল্লাহ বড় কতলার ক্ষমতা আল্লাহর জ্ঞান আল্লাহর কাছে সব কিছু বিরাজমান আপনি আল্লাহর মাধ্যমে যদি চান তাহলে ওখানে তো দোয়া করতে পারবেন এদেরকে যে বাধা দিচ্ছি আপনারা কেন এগুলো নিয়ে আসতে উনি তো খাচ্ছেনা উনি তো সাহিত আদৌ এখানে তার কোন হাড় আছে কিনা কোন কাহতা আমার গিয়া নেই মারা হয় জীবিত আছে বলতেছে পরিবর্তন করেছে সামাজিক একটা যে মানুষের যে ভক্তি এবং শ্রদ্ধাকে একটা ব্যাবসায়িক কাজে ব্যবহার করা এবং এই ব্যবসার মাধ্যমে এক লোক মুনাফা যে অর্জন করছে এটা বাস্তব দৃষ্টান্ত তিনি পেশ করেছেন গরুর মাধ্যমে ছাগলের মাধ্যমে সেটা মানুষ ভোগ করছে এবং চাপো হজরত ইবন আব্বাস উদ্দী আল্লাহ আনহুকে আল্লাহ নবী উপদেশ দিচ্ছেন তোমার সাহায্য প্রয়োজন তুমি আল্লাহরই কাছে চাও তুমি যদি কিছু চাও তাহলে আল্লাহরই কাছে চাও এটা হচ্ছে ইমানের ভাষা ইমানের কথা এবং এ কথা প্রতিটি মুসলমানের জেনে রাখা দরকার আল্লাহ এবং আমার মাঝখানে কোনো মিডিয়ার দরকার নেই যেমনটি অন্য ধর্মে প্রেসের কাছে গিয়ে পাপাচার করলে ক্ষমা চাইতে হয় অথবা অন্য কোনো মাধ্যম গ্রহণ করতে হয় কিন্তু ইসলামের বিশ্বাসটা এত পরিচ্ছন্ন আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কটা সরাসরি কাজেই মধ্যখানে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করাটা যে ছেলেগুলো বলছে যে আমাদের বাবা এত পাওয়ারফুল যে আল্লাহর চাইতে তিনি আগেই দোয়া কবুল করে বসেন দেখেন বাবা বলে সম্বোধন করছে আজকে যেন আমরা একটা বাবাবাদী মুসলিম ইত্যাদি ইত্যাদি দেবী সাথে সাথে আমরা মুসলিম সমাজে আমাদের বাবা বাবা শাহজালাল বাবা শাহাজে আমরা এই সমস্ত পিরাউলিয়া দেয়ের সম্পর্কে ভালো ধারণা পোষণ করি আল্লাহ আজকে কত লজ্জাজনক কথা চিন্তা করে আমরা কিছু সামাজিক ভাবে যে মানুষ সির করছে তার বাস্তবতা দেখাচ্ছিলাম আবুহায় রাজ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন গনকের কাছে আসে যায় তারপরে যদি তার বিষয়টি সে জিজ্ঞাসা করে যে বিষয় নিয়ে ফকরির কাছে গেছে তো রসুল সাল্লি সাল্লাম বলেন চল্লিশ দিন তার সলাত কবুল হবে না মানুষ আসলে সিরকের কাছে আশ্রয় নিলে কত বড় অপরাধ হয় সেটাকে যদি যেটা বলেছে সেটাকে যদি সত্য বলে মনে করে যে ঠিকই বলেছেন ফকির ঠিকই বলেছেন তাহলে আল্লাহ রসুল বলছেন ফাঁকাত আল্লাহ করল। হাদিস সেটাকে অস্বীকার করল আপনারা বলেন তাহলে গণকের কাছে যাওয়া বিষয়টি কেমন আজকে তো আমরা সামাজিক দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীতে সমস্যা ঘটে গেছে গণকের কাছে যেতে হবে उमुक महिला उमुक व्यक्तर कबीराज कबीरजे गणक जाक अथचार फलाफल बड़ बड़ अपराध कुरान मजिद के अस्वीकार चले जाए जाते मानस मुसलमान ही था তো এখান থেকে আমরা আরো বলতে চাচ্ছি আপনাদের কাছ থেকে অল্প সময়ের জন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আপনাদের সামনে আমাদের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন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 যা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধনা ডক্টর মঞ্জুর চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় যে কথা আলোচনা হচ্ছিল যে সিরকের নানামুখী দৃশ্যপট সমাজে রন্ধ্রে রন্ধ্রে আজকে সিরিক পরিব্যাপ্ত হয়ে আছে আসুন আমরা এই আলোচনার মাধ্যমে আজকে দৃঢ় প্রত্যয় পোষণ করি যে আমরা আলি হাসাল্লাম একজনের হাতে তামার বালা দেখে বললেন মাহাজি। হাজি কি তখন লোকটি বললো আমার শরীরে দুর্বলতা আছে এইজন্য আমি এটা ব্যবহার করছি তখন রসুল সাল্লিম বললেন আর এই বালাটা এই আংটিটা যদি তোমার উপরে থেকে যাই মাফলাহাতাম তাহলে তুমি বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবে না তার মানে এর কারণে তোমার যাহার নাম হবে সফলকাম হতে পারবে না হতে পারবে না এর কারণে তোমার জাহান নাম হবে হাদিস দ্বারা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে তা আমার বালা ব্যবহার করা শিল্প ঘড়ির হাতে লাগানো শিল্প অষ্টহার করা সিল্ক এরকম ভাবে রাবার জাতীয় বালা ব্যবহার করা শির্ক সুতা জি বা সুতা এভাবে গলায় জড়ানো বা বাচ্চার কমরে বাচ্চার গলায় দেওয়া সিল্ক ঠিক তেমনি ভাবে গরুকে থেকে ঝাড় চলে চট করে বাচ্চা এসে কুলার উপরে চড়ে নিয়েছে মা চট করে বলছে কুলাক্ষণে ছেলে সর কুলাতে পা দিতে হয় এইরকম মন্তব্য সির্ক হাতের গিলাস পরে গেল বলে দিল যে কুটুম্ব আসতে পারে এই মন্তব্য শির ঘরের উপরে কাক ডাকছে বলছে যে কুটুম বাসতে পারে এই মন্তব্য শির আমরা কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠল আমরা বলে উঠলাম যে আমরা ঠিক বলছি এই মন্তব্য আমাদের মা চাচিরা বলে যে জোড়া কলা খায়ও না নইলে জমজ সন্তান হবে এই হিসাব শির আমাদের অনেক সময় দেখা যায় যে বাচ্চার কপালে কালো টিপ দেওয়া হয় তার ধারণা হয় যে বাচ্চার ওপরে কোনো मानसर आरोप भलोत नौका डुबल शीर्ख डर भलोत बेचे गलो कथा बल शीर्प ড্রাইভার ভালোতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বলা শির তুলসী গাছে লাথি মারা যায় না তুলসী গাছ তুলে ফেলা যায় না এই হিসাব করা শির গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দিলে গাভীর দুধ নষ্ট হবে না এরকম হিসাব করে গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া শির ঠিক তেমনিভাবে মানুষের পা ফুলে গেছে কোন একটা কিছু ঘটে গেছে সেখানে তারা ওই চুলের ভিতরে সাদা কড়ি লাগিয়ে দিয়ে পায়ে ঝুলিয়ে দিয়েছে যাতে করে তার পায়ের কেউ ক্ষতি করতে না পারে এরকম হিসাবে এরকম কিছু পদক্ষেপ গ্রহণ করা শীর্ষ ঠিক তেমনিভাবে এই যে এঁট মাটির তৈরি খাম্বা তৈরি করে শহীদ তৈরি করে তাতে ফুল চড়ানো শির্ক এভাবে কবরে ফুল চড়ানো শির কবরকে মূল্যায়ন করা শির্ক কবরে মাথা করা শির্ক কবরের কাছে কিছু চাওয়া শির্ক কবরের কাছে মানত মানা বা কবরের কিছু চাপিয়ে দেওয়া শির্ক এভাবে ছবি মূর্তিকে সম্মান করা শির্ক ছবি মূর্তিকে মূল্যায়ন করা শির ছবি মূর্তিকে অসংখ্য শির্ক রয়েছে এইভাবে পতাকাকে সম্মান জানানো হাত উঠিয়ে পতাকাকে সম্মান জানানো শির্ক সংসদ ভবনে নিরাপত্তা পালন করা কিছুক্ষণ যাবত। তাহলে কল্যাণ পাওয়া যাবে এই মন্তব্য স্মৃতি স্মৃতিসৌধ তৈরি করা কারণামে साथी भाईरात मन रेखे शीर्खते आल्ला तौफिक दान करुक आल्ला मुस्लिम समाज कग्निपूजे परिणत होया আল্লা রসুল এবং তার মন্তব্য করার মাধ্যমে তারা যে ইসলাম থেকে বহির্ভূত হয়েছেন আল্লাহ রসুল সেটাকে বুঝিয়েছেন আল খাদার সোহায় আল্লা রসুল আল্লাহ রসুল সাহাব ইবন অমর বলছে এদের সাথে কোন সম্পর্ক নাই তাদেরকে জানিয়ে দাও যারা তাকদির কে অস্বীকার করে তাকদির বলতে কিছু নাই এরা হলো এই উম্মতের মাজুস। লিপ্ত হয়ে গেছে এখানে আরেকটা কথা বলছিলাম আমাদের দেশে দেখা যায় বা বিভিন্ন দেশে এরকম আছে নীতি আমরা পৃথিবীর সকল মুসলিম ভাই বলছি যে এরকম গতি সব জায়গাতে আছে মহিলারা আপনার ওই অপবিত্র অবস্থায় গোসল করেনি এই বেগুন গাছ থেকে বেগুন তুলে আনবে না এটা একটা অপরাধ এতে দেখেন এখন। অবস্থান আধুনিকতার নামে বহু রকমের বিষয় আসতেছে যেমন দেখেন এখন শুধু অমুসলিম যারা অমুসলিম বলতে আমরা প্রতিমাপ পূজারি যারা তাদের যে সমস্ত উৎসবগুলি। সে উৎসবগুলি তো আধুনিকতার নামে এখন সকলেই সেগুলি থেকে অংশগ্রহণ করে একটা ধর্ম আলাদা থাকে মক্কা থাকলো না কেন মুসলমানের কথা হতে পারে না বরং এটার উল্টাটা হইতে পারে উল্টাটা হইতে পারে যদি ইসলামের সাথে সংঘর্ষিক না হয় কোনো যা করতে পারে সবার হইতে হবে আল্লাহ বড় কথা তো এটা একবারে কোন অপশন রাখেনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে সুরা আল এমরানের নম্বর আয়াতে এবং ১৯ নম্বর আয়াতে এটা একবারে আল্লাহ তো খুব জোরালো ভাবে অর্ডার জারি করে ধর্মের যখন নিয়ম পালন করবে সে অন্য ধর্মেরই হয়ে গেল যেই ধর্মের যখন নিয়ম পালন করবে সে ওই ধর্মাবলম্বী হয়ে গেল মানত ভাবে তারপর আল্লাহ বড় কথা একেবারে পথ বন্ধ করে দিয়েছে আর একটা বিষয়ে পয়েন্ট আউট করতে চাই সেটা হলো এই যে অনেক সময় সামাজিক সংস্কৃতির কারণে মনের মধ্যে যদি এই জাতীয় জিনিস চলে আসে তখন সেটা থেকে আমাদের কিভাবে পবিত্র হওয়া দরকার যেমন শেখ আব্দুল রাজাক তিনি তখন তার জন্য উচিত হবে আল্লাহনবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাড়াতাড়ি এই দোয়াটি পরে নিজেকে শুধরানো দরকার সামাজিক লোকাচারের কারণে অনেক কথা আমাদের মনে মধ্যে চলে আসতে পারে তোমারই কাছে ফিরে আসছি এবং যে পাপাচারটি করে ফেললাম সিরকে মনটা ডুবে গেল সেটা থেকে নিজেকে মুক্ত করলাম ওই কথাটাই বলতে যাচ্ছিলাম ওর সম্পর্ক কথাগুলি আরো যে পৃথিবীর সকল মুসলিম বোন বলছি আপনি অপবিত্র অবস্থায় সলাাত আদায় করতে পারেন না যখন পর্যন্ত আপনার শরীরে সুস্থতা আছে আপনি গোসল করার পরে সলাত আদায় করেন আপনি অপবিত্র অবস্থায় ও মুহূর্তে কোরআন মাজিদ স্পর্শ করে পড়তে পারেন না আপনার অসুস্থতা আছে আপনি তাইম করে কোরআন মাজিদ পড়েন সলাত আদায় করেন কিন্তু আপনি কি করে এটা বুঝা নিলেন যে অপবিত্র অবস্থায় বেগুন তুলে আনা যায় না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না ভাত রান্না করা যায় না ভাতের পাতিলে হাত রাখা যায় না ঝাড়ু দেওয়া যায় না শুনছিলেন এই মনজ্ঞ এবং গুরুত্বপূর্ণ আলোচনা পরিব্যাপ্ততা কিভাবে আমাদেরকে গিরে ফেলেছে রন্ধ্রে রন্ধরে অনুপ্রবিষ্ট হয়েছে জলি সির খফি, শির বড় শির ছোট শির সব ধরনের আমাদের না বলতে হবে আসুন এই দৃঢ় প্রত্যয় নিয়ে এমনজীবিত হয়ে আমরা সকলেই সংগ্রাম করি সংগ্রামী কাছে আমরা পাবো মুক্তি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন الله يا ربي يا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله রাজা কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে कुरान भो भाव बुझ्वार जन्न की ज्ञान रखा जरूरी জানতে বলে দেখুন ও ইসলামী আদর্শে বাংলায়